রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ আলহিমের জীবন কথা আলহামদুলিল্লাহ সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি তাবুকের যুদ্ধে অংশ নেননি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 এখানে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের একজন সম্মানিত সাহাবির জীবনের এক বেদনাদায়ক পরিস্থিতির বর্ণনা করা হয়েছে এই হাদিসে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও আছে এখানে বর্ণনা করা হয়েছে একজন নিবেদিত সাহাবির ঘটনা তিনি ছিলেন আল্লাহর রাস্তায় সদা প্রস্তুত এক অতন্ত্র প্রহরী কিন্তু মানবিক ভুলের কারণে নফসের ঢোকায় পড়ে কেবল তিনি একবারেই আল্লাহর রাস্তায় পিছিয়ে পড়েছিলেন পরে তিনি তার ছৎকর্ম তার্বিয়া এবং ইমানের জোরে এই দুরবস্থা থেকে মুক্তি পান কেয়াবিবিন মালিক রদেল্লা আনহর এই কাহিনী সবচেয়ে চমৎকারভাবে বর্ণিত আছে তার নিজের ভাষ্যই তার করেন। উদ্ধতিতেই যতগুলো অভিযান পরিচালনা করেছেন তার মধ্যে তাবুক ছাড়া আর কোন অভিযানে আমি পেছনে পড়ে থাকিনি তবে হ্যাঁ বদরে আমি উপস্থিত থাকতে পারিনি সত্যি তবে বদরে যারা অংশ নেয়নি তাদের কাউকে আল্লাহ রসুলসাল্লু আলিউসলাম সমালোচনা বা নিন্দা করেননি কারণ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 যদিও আঁকাবার রাত থেকে যুদ্ধ মানুষের কাছে অনেক বেশি বিখ্যাত তাবুকের অভিযানে আমার সামর্থ্যের কোন কমতি ছিল না অতীতের যে কোনো সময় চাইতে সেবার অবস্থা ভালো ছিল সেবার আমার মালিকানায় দু দুটো সওয়ারি উঠছিল এর আগে কখনো এমন ছিল না আল্লাহ আলিউসলাম যখন কোন অভিযানে যেতেন সাধারণত তিনি তার আসল গন্তব্য প্রকাশ করতেন না ভান করতেন অন্য কোথাও যাচ্ছেন কিন্তু তাবকের অভিযানে ঘটনা ছিল ভিন্ন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 সেটা জানা জানি হবার মতো কোনো ভয় ছিল না তবে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এসে বিষয়টা প্রকাশ করে দিলে সেটা ভিন্ন কথা তখন ফল পেকে এসেছে গাছের মনোরম ছায়ার নিচে বসে উপভোগ করার মতো উপযুক্ত সময় এমন সময়েই মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল আমিও তাদের সাথে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিতে উদ্যত হলাম কিন্তু কেন যেন কাজ ছিল না আজ না কাল করতে করতে প্রতিদিনই নিজেকে বলতাম আরে আমি তো পারব এটা কোনো ব্যাপার না এভাবে দিন যেতে থাকে আর আমি দেরি করতে থাকি ওদিকে বাকিরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অতপর রসল্লা সাল্লু আলি ওয়াসলাম এবং তার মুসলিম বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু আমি তখনও প্রস্তুতির কিছুই করিনি নিজেকে প্রবত দিলাম দুই একদিনের মধ্যেই সব কিছু কোচকাজ করে রওনা হয়ে যাব আর মাছপথে তাদের সাথে যোগ দেব তারা বেরিয়ে পড়ল আমি প্রস্তুতির উদ্দেশ্যে বের হলাম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 রসুল্লসাল আলী আসলাম চলে যাবার পর তখন মোদিনায় ছিল শুধু দুর্বল আর অক্ষম পুরুষেরা এদেরকে আল্লাহ আগে থেকেই অব্যাহত দিয়েছিলেন আর ছিল মুনাফিকের দল রাস্তায় বের হলে এদের দেখে আমি দুঃখে শেষ হয়ে যেতাম তাবুকে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম আমার কথা স্মরণ করেননি তাবুকে পৌঁছার পর হঠাৎ এক মজলিসে তিনি জিজ্ঞেস করলেন কাবের কি হয়েছে বনুসালামার অর্থাৎ কাব রাদ আনহোর গোত্রর এক লোক উত্তর দিল ইয়া রসুলাল্লাহ দুনিয়ার মায়া তাকে আটকে দিয়েছে সে বসে থেকে ডানে বায়ে মুগ্ধ হয়ে দেখছে অর্থাৎ সে মুগ্ধ নয়নে তার সম্পদের দিকে যে বসে আছে ধনসম্পদ আর আত্মগরিমা তাকে আসতে দেয়নি মহাজেবেন জবাল রদ বললেন কি বাজে কথা বলছ ইয়া আল্লাহ রসুল আল্লাহ শপথ করে বলছি আমরা তো কাব সম্পর্কে ভালো কথাই জানি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম কিছুই বললেন না চুপ করে রইলেন পরে যখন জানতে পারলাম রসল দিকে ফিরে আসছেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গেল। ভাবলাম কোন একটা মিথ্যা অজুহাত দিয়ে বললাম কিভাবে আল্লাহ রসুল্লের রাগ থেকে নিজেকে বাঁচানো যায় পরিবারের জ্ঞানীগণী সদস্যদের সাথে পরামর্শ করলাম কিন্তু যখনই শুনলাম আল্লাহ রসুল্লাহ আলী আসলাম প্রায় চলে এসেছেন আমার মাথা থেকে মিথ্যা বলার চিন্তা দূর হয়ে গেল। ভাবলাম। মিথ্যা বলে এই অবস্থা থেকে নিস্তার পাওয়া অসম্ভব সিদ্ধান্ত নিলাম যে সত্য কথাই বলবো। শেষ পর্যন্ত আল্লাহ রুসুল্ল আলহাসম এসে পৌঁছলেন সফর থেকে ফিরে এসে তিনি সবসময় আগে মসজিদিকে দুই রাগাত চালাত আদায় করতেন তারপর সেখানে মানুষজনের সাথে সাক্ষাৎ করতেন এবারও তার ব্যতিক্রম হলো না যারা পেছনে পড়েছিল তারা সবাই আসল আল্লাহ রসোল্লার কাছে জিহাদে না যাওয়ার অজুহাত পেশ করল আর আল্লাহ নামে কসম করা শুরু করলো।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 হিরাল এ বেন ওমাইয়ার স্ত্রী রসুল্লাহ আলহামের কাছে অনুরোধ করল আল্লাহ রসুল হিরাল একজন গরিব বৃদ্ধ মানুষ তার সেবা করার মতো কেউই নেই আমি যদি তার সেবা শশ্রূষা করি এতে কি আপনি অসন্তুষ্ট হবেন রসল্লাহু আলিউসলাম উত্তর দিলেন ঠিক আছে সেটা করতে পারো কিন্তু তার কাছে যেও না অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকো। হিরালের স্ত্রী তখন বলল আল্লাহর কসম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 আমি সাথে সাথেই সিজদায় পড়ে গেলাম অনুভব করলাম মুক্তি এসে গেছে আল্লাহ আলি ওয়াসলাম ফজর এ সালাত আদায় করে ঘোষণা করলেন আমাদের দবা কবুল হয়েছে মানুষজন আমাদেরকে সুসংবাদ দেবার জন্য ছুটে আসলো। কেউ কেউ আমার বাকি দুইজন সাথীর কাছে সুসংবাদ নিয়ে ছুটে গেল যে আমাকে চিৎকার করে সুসংবাদ দিয়েছিল আমি পুরস্কার পুরস্কারস্বরূপ আমার শরীর থেকে দুটো জামা খুলে তাকে পরিয়ে দিলাম আমার কাছে ছিলই এই দুটো জামা তাই আমি আরেকজনের কাছ থেকে দুটো জামা ধার করে রসুল্লা সাল্ল আলি আসলামের কাছে ছুটে গেলাম মানুষজন দলে দলে আমার সাথে সাক্ষাৎ করতে এগিয়ে আসল সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগল এই বলে আল্লাহ তোমার কবা কবুল করেছেন তাই তোমায় অভিনন্দন মসজিদে ঢুকে দেখি ভেতরে আল্লাহ রসুলসাল্লু আলি আসলাম বসে আছেন আর বাকিরা তাকে ঘিরে বসে আছে তলহা ইবেন উবায়দুল্লাহ রাদহু আমাকে দেখে উঠে আমার দিকে এগিয়ে আসলো। আমার সাথে তার হাত মিলিয়ে অভিনন্দন জানাল মুহাজিবদের মধ্যে কেবল তালহাই এগিয়ে এসেছিল তালহার এই স্মৃতি আমি জীবনেও ভুলব না আল্লাহ রসুল্লাহ আলিমকে সালাম দিতে গিয়ে দেখতে পেলাম তার চেহারা খুশিতে জলজল করছে তিনি আমাকে বললেন আনন্দিত হক তোমার মা তোমাকে জন্ম দেবার পর থেকে আজকের দিনই তোমার জীবনের শ্রেষ্ঠ দিন ক্যাব এম মালিক রদেল্লা আহ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে রসুল্লা সাল্লিম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে রসল্লা যখন খুব খুশি হতেন তখন তার মুখ খুশিতে জল করত দেখে মনে হতো একটু চাঁদ আমি রসল আলিমকে বললাম তবার অংশ হিসেবে আমি চাই আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তার রসুলের রাস্তায় সাদাকা করে দিতে রসল সালু আলী আসালাম বললেন তোমার নিজের জন্য কিছু রাখো সেটাই বরং তোমার জন্য বেশি ভালো আমি বললাম ঠিক আছে তাহলে খাইবারের অংশ আমি আমার নিজের জন্য রাখলাম হে আল্লাহর রসুল আমার শততা সত্যবাদিতার জন্য আল্লাহ আমাকে রক্ষা করেছেন কাজেই তবাক বলে নিদর্শনস্বরূপ আমি যতদিন বেঁচে থাকব কেবল সত্য কথাই বলব আল্লাহর কসম। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার জানামতে কোন মুসলিমকে সত্য কথা বিনিময়ে এমন নিয়ামত আল্লাহ দান করেছেন কিনা আমি জানি না যেমনটা তিনি আমাকে দান করেছেন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 যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত করে রাখা হয়েছিল তাদের অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হল এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে গেল তারা উপলব্ধি করতে সক্ষম হলো যে আল্লাহ আল্লাতলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে আশ্রয় পাওয়া যেতে পারে অতপর আল্লাহ তাদের উপর অনুগ্রহ করলেন যাতে তারা পুনরায় আল্লাহর কাছে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ আল্লাহতলা ক্ষমাশীল ও পরম পরমদয়াল সুর আত্মা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 كيفه ار كارو ব্যাপারে বলেনني سيحلفون بالله لكم اذا قلبتم اليهم لتعرضوا عنهم فاعرضوا عنهم انهم رجس وماواهم جحنم وماواهم جهنم جزاء بما كانوا يكسبون যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো নিশ্চয় তারা অপবিত্র এবং যাহার নাম হল তাদের আশ্রয়স্থল তারা যা অর্জন করত তার প্রতিফলস্বরূপ তারা শপথ করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও তবে নিশ্চয়ই আল্লাহ ফাসি কমের প্রতি সন্তুষ্ট হন না সুর আত্ম বা আয় পঁচানব্বই এবং ছিয়ানব্বই এই ছিল কাব এবেন মালিকের মোটামুটি ঘটনা এখন এ থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথম শিক্ষা আল্লাহ সততা কাব এবেন মালিকের বর্ণনায় বলে দেয় যে তার বাচনভঙ্গ ছিল অসাধারণ এক কথায় তার বর্ণনাটা ছিল চমৎকার কোন ব্যাখ্যার প্রয়োজন নেই তিনি নিজেও জানতেন আল্লাহ তাকে সুন্দর করে কথা বলার গুণ দিয়েছেন তিনি চাইলে এই গুণকে কাজে লাগিয়ে তার জিহাদে না যাওয়ার পেছনে সুন্দর একটা অজুহাত তৈরি করতে পারতেন কিন্তু আল্লাহর এই নিয়ামতকে তিনি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেননি কাবেন মালিক ছিলেন একজন কবি ইসলাম ও আল্লাহ রসুসাল্ল আলি ওয়াস্লামের খেদমতে যারা নিজেদের কাব্য প্রতিভাকে কাজে লাগিয়েছেন কাব ছিলেন তাদের মধ্যে অন্যতম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 আমাদের দিনকে নিয়ে ইসলামের শত্রুরা হাসি ঠাট্টা করুক আমাদের কিছুই করার নেই তাদের সমস্যা হচ্ছে তারা ত্যাগ স্বীকার করতে চায় না আর এই অনিচ্ছা ও অযোগ্যতাকে সরাসরি স্বীকার না করে একে তারা ইসলামের মোড়ক দিয়েই ঠেকে দেয় হ্যাঁ এটা সত্য যে রসুল উল্লাহ সাল্লু আলি ওয়াসালাম ও মক্কার মুসলিমরা ইসলামের প্রথম দিকে দুর্বল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম মক্কা থেকে বের হবার জন্য সমর্থনের আশায় সব গোত্রের দুয়ারে কড়া নিয়েছেন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 দৃঢ়তার অভাবেই মানুষকে ঠিলেমে পেয়ে বসে এটা চিরাচরিত মানব বৈশিষ্ট্য করছি করব এই করতে করতে সেই কাজটি আর করা হয়ে ওঠে না কাব এমেন মালিক রাদিল্লাও আনহুর ক্ষেত্রেও তাই হয়েছিল মানুষের নফস ধোকা দেয় লাগাম পরিয়ে না রাখলে নফস মানুষকে অনেক নিচে নামিয়ে আনতে পারে নিজের খেয়ালখশিকে নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি নিজের মুডের ওপর সব কাজকে ছেড়ে দেওয়া ঠিক নয় ক্যা বেবের মালিক রদেলা আনহুর নফসের সাথে পেরে ওঠেননি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 জিহাদে অংশ নেয়া ততই কঠিন হয়ে পড়ে তিন নম্বর শিক্ষা অগ্নিপরীক্ষা, জিহাদ ফি জিহাদ তাবুকে পৌঁছার পর কাব এমের মালিক রাজেল্লা আনহুর খোঁজ করা হলে অনেক সাহাবিরা বলে বসেন কাব রদেল্লা আনহু দুনিয়ার মোহে জিহাদ পরিত্যাগ করেছে নিঃসন্দেহে এটা খুবই অপমানজনক কথা আল্লাহ রসুলের সামনেই এমন কথা বলা হয়েছিল কিন্তু তিনি কিছুই বলেননি একজন মুসলিমের মর্যাদা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 তাহলে তাদের অপরাধ কতটা ভয়াবহ যারা আজকে জিহাদে অংশ নেয়া এত দূরে থাক উল্টো জিহাদের বিরোধিতা করে শিক্ষা, সাথে থাকো। থাকা খুবই ভালো কাজে সাথী পেলে মানুষের মাঝে সাহস সঞ্চার হয় উৎসাহ সৃষ্টি হয় মানুষের প্রয়োজনায় উদ্বুদ্ধ হয়ে কাপ এমেন মালিকরা দেল আনহো একটা মিথ্যা অজুহাত দাঁড় করাবার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন কিন্তু যখনই জানলেন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 কিন্তু এই অব্যাহতি ছিল সাময়িক মিথ্যা বলে ক্ষণিকের জন্য পার পারা বা কিছু অর্জন করা গেলেও সেটা চিরস্থায়ী হয় না অপরদিকে আপাতত সত্যকে অপ্রিয় বা কঠিন মনে হলেও দিন শেষে সত্যের অর্জনটাই চিরস্থায়ী আল্লাহ কাপ ও তার দুই সাথীকে সরল পথে কায়েম রেখেছেন তাদের সততা ও সত্যবাধিতার কারণে প্রতি কাব এমেন মালিক রাত লো আহ ছিলেন মদিনার অধিবাসী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 রাজার মতো শাসকদের নামের সাথে অনেক লম্বা লম্বা উপাধি থাকলেও বাস্তবে তারা অন্যের হুকুমের দাস বলা যেতে পারে দালাল শাসক। সে বোকা হলেও হিরাক্লিয়াস ছিল দূরদর্শী রসুল্লাহ আলী আসলাম ছিলেন আল্লাহর সত্য নবী এই সে তখন মুসলিমদের সাথে সংঘাত এড়িয়ে চলতে চেয়েছিল এখানে লক্ষণীয় বিষয় যে গাস্তানের রাজা ছিল একজন আরব সে হিসেবে আল্লাহ আলহ আসলামের প্রতি অপেক্ষাকৃত বেশি সহমর্মী হওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু অনারব হিরাক্সের থেকেও নিজে ছিল আল্লাহ আলহামের প্রতি সব সময় মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে চায় এটি কুফফারদের অতি প্রাচীন একটা কৌশল তারা মুসলিমদের মধ্যে থেকে এমন কাউকে টার্গেট করে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 ক্যাব এমন মালিক রাজিল্লাহ আনহর একজন মুসলিমকে নিজেদের পক্ষে টেনে বিভেদ তৈরি করা ছিল তার লক্ষ্য দরদ দেখানো তার উদ্দেশ্য ছিল না কাব এমেন মালিক রাজিল্লাহ আনহু চাইলে সেই চিঠিকে স্মারক হিসেবে রাখতে পারতেন রাজার চিঠি বলে কথা কিন্তু তিনি সেটা করেননি বরং একবারে নিশ্চিন্ন করে ফেলেছেন যেন এই প্রলোভন দ্বিতীয়বার আর তার মাথায় উঁকি দিতে না পারে মুসলিমদের বয়কট সত্ত্বেও কাব রাজিল্লাহ আনহু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 কিন্তু এটা নিয়ে তাদের তীব্র অপরাধবোধ কাজ করেছে কিন্তু মুনাফিকদের মনে এই নিয়ে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার উদ্রেক হয়নি কোনো ভাবান্তরও হয়নি তারা একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদের কাছে এটা কোনো ব্যাপারই না কিন্তু মোমিনদের মনে তীব্র মনস্তাপের জন্ম হয় জীবন দুর্বুষ হয়ে ওঠে একজন ইমানদার যদি কুনাহ বা অপরাধ করে ফেলে তার অন্তর আস্তসে ভরে ওঠে অনুশোচনা হয় এটা এমন একটা গুণ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 হে তোমরা আল্লাহ ও তো রসুলের সেই ডাকে সারা দাও যা তোমাদের মাঝে প্রাণের সঞ্চার করে রেখো আল্লাহ মানুষ তার অন্তরের মাঝখানে অবস্থান করেন তোমাদের সবাইকে তার কাছে জড়ো করা হবে সুর আনফাল আয়াত চব্বিশ মহান আল্লাহ অন্তরসমূহের পরিবর্তনকারী খনিকের অবহা আর নিফাকের কারণে তিনি মানুষের অন্তরকে অভিশপ্ত করে দিতে পারেন পরবর্তীতে ভালো কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন তাই আল্লাহর পক্ষ থেকে সুযোগের কোনো দরজা খোলা হলে তার সদ্ব্যবহার করা উচিত প্রথমবারেই মুখ ফিরিয়ে নিলে আল্লাহ অন্তর ও দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পারেন ফলে দ্বিতীয় কোনো সুযোগ আর নাও পাওয়া যেতে পারে আমি শীঘ্রই তাদের অন্তর ও দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই ঘোর আনের উপর ইমান আনেনি এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘোরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব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 এটা ইসলামের আদবের মধ্যে পড়ে না কোনো ব্যক্তিকে বয়কট করা যায়জ হতে পারে যদি এই বয়কটের মাধ্যমে সেই ব্যক্তিকে কোনো গুণাহের কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে নসিহা দেয়া সম্ভব হয় বয়কটের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সংশোধন শিক্ষা। বন্ধুর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা উচিত নয় তবে সে যদি কিছু মনে না করে তাহলে সমস্যা নেই যেমন ক্যাবিব মালিক রাদিল্লা আনহো তার ভাই ও বন্ধু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 যেমন এখানে কয়াবেন মালিক রাজিল্লা আনহু কাস্তানের রাজা চিঠি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন এবং আট নম্বর শিক্ষা তবা করার সাথে সাথে আমাদের উচিত আল্লাহ রাস্তায় কিছু সাদাকা করা কোনো ভুল করে ফেললে তবা করার সাথে সাথে কিছু সাদাকা করাও উত্তম কয়াবিন মালিক রাজিল্লাব আনহু এমনটা করেছিলেন তাবুক যুদ্ধের ইতিহাস এখানে শেষ হলো। রনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রিডিয়া অথবা ইউটিউব চ্যানেলশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 5